আয়সা রদিল্লাহ তালাহ্নাতে বর্ণিত তিনি বলেন প্রথম অবস্থায় সালাদ দু রাকাত করে ফর্জ করা হয় অতঃপর সফরে সালাত সেভাবেই স্থায়ী থাকে এবং মুকিম অবস্থায় সালাদ পূর্ণ অর্থাৎ চার রাকাত করা হয়েছে জুহরি রহমতুল্লা আলহী বলেন আমি উরওয়া রহমতুল্লা আলহীকে জিজ্ঞেস করলাম মিনায় আয়শা রদিল্লাহ তালান্না কেন সালাদ পূর্ণ আদায় করতেন তিনি বললেন উসমান রদিল্লাহ তালাহ যে ব্যাখ্যা গ্রহণ করেছেন আয়শা রদিল্লাহ তালাহা তা গ্রহণ করেছেন